ইমাম আবু জাফরুল রচিত বয়ান এই কিতাবটির একটি অংশ নিয়ে তিনি বলছিলেন ইমান রাখি রাখি এবং কেমত আলমের সঙ্গে কিছু নমুনা তিনি পেশ করেছেন তার মধ্যে বলেছেন দাজ্জাল বেরোয়া মূলত হওয়ার আগেই যে বড় আলামটি রয়েছে তা হচ্ছে প্রকাশ হওয়া ইমাম মাহাদি তিনি কি হবেন তিনি কি করবেন এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম গত পর্বে এবং আমরা বলেছিলাম যে ইমাম হবেন আহ তার নাম তিনি হবেন অথবা তার পিতা নাম এটুকু রসুল আসল হাজি দেওয়ার সাব্যস্ত হয়েছে আমরা আরো বলেছি তিনি হবেন আইলিং থেকে আর তিনি হবেন আর তিনি হবেন হাসানি হোসাইনি হাসানি অর্থাৎ হাসান ইবনে আলী এর বংশধ থেকে তিনি আসবেন ইবন কাছির রহমতুল্লাহ তিনি কিছু নমুনা কারণ উল্লেখ করেছেন যে কোন সময় তার একটা প্রেক্ষাপট উল্লেখ করেছেন তিনি বলেছেন যে তখন কাবার কাছে তিন সন্তান কাবার কাছে ঝগড়া করে পরস্পর হানাহানি মারামারতে লিপ্ত হবে এবং কেউই তখন কাবার যে সম্পদ তারা লুট করতে চাইবে তখন তারও কারো কাছে যাবে না এমন সময় খলিফিস আল্লাহ তালা তার বিশেষ এই ব্যক্তি মহান ব্যক্তি খলিফ আল মাহাদিকে তিনি পাঠাবেন উম্মদকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তিনি আরো বলেছেন যে وَيُؤَيِّدُ بِنَاسٍ مِّنْ أَهْلِ الْمَشْرِقِ يَنصُرُونَهُ تاکہ সাহায্য করবে পূর্ব দিক থেকে কিছু লোক যারা তার তার দ্বারা তার তার তার সহযোগিতা লিপ থাকবে ও ইয়ুকিমুনা সুলতানা ওয়া তার তার রাজত্ব এবং তার ক্ষমতাকে শক্তিশালী করবে ও ইউশাইদুনা আরকানাহু এবং তার পাশে তারা রক্ষা বহুত বা বহুত তৈরি করবে ওয়া তাকুনু রায়াতুম আয়দান তাদের তাদের আয়া তাদের ঝান্ডা হবে কালো ওবাজ আলিহাকার এটা হচ্ছে এমন একটি পোশাক যেখানে সম্মান মর্যাদা রয়েছে লহানা আয়াত রসুল্লাহ সাল আলাম কেন্দায়কাল একাপ কেন রসোল্লা সাল্লামের যে ঝান্ডা সেটাও কালো ছিল তাকে একা বলা হত তিনি বলেন তিনি বলছেন এটা যেই মাহাদির ওয়াদা করা হচ্ছে যে মাহাদীর প্রশংসা করা হচ্ছে তার বের হওয়া বের হওয়ার সময় হবে পৃথিবীর বয়াত হবে যেমনটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে তাহলে বোঝা গেল তিনি বের হলেও দূরে থাকবেন না কারেন সেখানে মানুষ তার হাতে বয়াত করবেন আমরা এখন কিছু হাদিস জানব যে হাদিসগুলোতে তিনি বলেন রসুলি আমার উম্মতের সর্বশেষে বের হবে মাহাদি মাহাদি অর্থাৎ হেদায়তকারী লোকটি বের হবে তার আগে বলেছি আল্লাহ তাকে তার সময় অনেক বেশি বৃষ্টি দিবেন দুনিয়াতে ও এবং জমিন তার ফল ফলাদি প্রচুর পরিমাণে বের করে দেবে ও তিল মাল সাহা সাহা সাহাহান এবং সম্পদ তিনি দিবেন সবাইকে সম পরিমাণে ভাগ করে দিবেন ওয়াতুল মাহিয়া এবং চারণভূমি ভরে যাবে জন্তুতে আট বছর তিনি রাজত্ব করবেন সাত বছর বা আট বছর তিনি রাজত্ব করবেন এটার প্রথম হাদিস এই হাদিসটি অনুসারে দেখা যায় যে তিনি আসার পরে তিনি বেশি দিন রাজত্ব করবেন না তিনি সাত বছর রাজত্ব করবেন ইমাম কেম তার মুস্তাদারকে হাদিসটি বর্ণনা করেছেন এবং শেখ শেখ মুহম্মদ দানউদ্দিন আলবানী হাদিসটিকে সহি আরেকটি হাদিসি এসছে কল রসুল্লাহ সাল্লাহাম উবশীর কুমিল আমি তোমাদেরকে মাহাদ মানুষের মধ্যে মতভেদ থাকবে মানুষের মধ্যে পরস্পর হিংসা কাদা ছোড়াছড়ি পরস্পরের মধ্যে হানাহানি থাকবে এমন সময় আল্লাহ তাকে প্রেরণ করবেন এবং যখন ভূমিকম্প হবে বারবার তখন এরপরে প্রণ করবেন ফাইয় দুদিস্তান ওয়াদ কামামুলা মসুলমা তখন জমিনকে তিনি পরিপূর্ণ করে ইনসাফ এবং জুরান ও যেমনি ভাবে সেটা এখন অন্যায় এবং জুলুমের দ্বারা পরিপূর্ণ হয়ে আসে ইয়ার দানহ সাহস ও সাহেক তার উপরে আকাশ এবং জমিনের যারা অবস্থান করে অর্থাৎ করে একজন সাহাবি বললেন ইয়ার সুল্লা সেহা কি কালা বিশ্বাউ ইয়ে বাইনাস মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দিবেন। অর্থাৎ মানুষের মধ্যে তিনি ভাগ এমন সম্পদ পাবেন যে সম্পদ মানুষের মধ্যে ভাগ করতে হবে তিনি ভাগ করে قالতিনি আরও বলেছেন ওইয়াম লাউল্লাহুল কুলুব ওয়া মাহত উম্মতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গনা তিনি আরও বলেন যে আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের মধ্যে উম্মতের অন্তরগুলোকে অন্তরমধ্যে অমুখাপেক্ষিতাderive দিবেন পরিপূর্ণ পূর্ণ করে দিবেন যে কেউ কারো কি কোন সম্পদ আছে কিনা সম্পদ প্রয়োজন কিনা সম্পদ নিয়ে যাও ফমা ইয়াস ই একজন দাঁড়াবে মনে করত যে সবচেয়ে বেশি টাকার রুবি সে দাঁড়াবে তখন তাকে বলা হবে এ তিস্তান যাও যা খাজিনের কাছে যাও টাকা যার কাছে তার কাছে যাও পয়সা যার কাছে তার কাছে যাও সম্পদ যার কাছে তার কাছে যাও ফক উল্লাহ তাকে বলা মাহাদি মুরুকানি মাল মাহাদি নির্দেশ দিতে তাকে সম্পদ তো আমাকে সম্পদ দাও ফুল্লাহ অর্থ তখন তার কাছে গেলে লোকটি বলবে তুমি কত নিতে পারো দুই হাতে ক্রোস করে নিতে থাক হাত যখন সেটাকে আলাদা করলো হাজিয়ার করলো এবং আলাদা করল এবং সেটাকে প্রকাশ করল না দিমা লোকটি আর নিতে চাইবে না লজ্জিত হবে ভাই তখন সে বলবে কুন্তু আস যা ওম্মতি মহম্মদিন আমি সবচেয়ে বেশি লুবিছিলাম মধ্যে আওয়াজমা ওস আহম তারা যেভাবে সম্পদ না নিয়ে থাকতে পারে আমি সম্পদ নিয়ে না নিয়ে থাকতে পারবো না আমি কি হয়ে যাবো এই অবস্থা থাকবে সাত বছর আট বছর অথবা নয় বছর রসুল বলেছেন এই অবস্থা সাত বছর আট বছর বা নয় বছর অবস্থান করবে এ তারপরে এই অবস্থার পরে যদি আর রাজত্ব থাকবে না মাহাদি চলে যাবেন তারপরে তার পরে কারো কেউ যদি জীবন ধারণ করে সেই জীবনের মধ্যে কোনো কল্যাণ নেই বলে তিনি ঘোষণা করেছেন অথবা বলেছেন জীবনের কোনো মূল্য নেই অর্থাৎ সেখানে ফেতনা হবে সেখানে বড় ধরনের সমস্যা তৈরি হবে মানুষ ইমান হারা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত মাহাদি থাকবে ততক্ষণ পর্যন্তই সত্যিকারের ইমানের ধারা অবশিষ্ট থাকবে এবং সেই ধারার মধ্যেই আমাদেরকে দুনিয়া চেয়ে চলে যাওয়া উত্তম হবে এটা হচ্ছে হাদিসের ভাষ্য তিন নম্বর থেকে তিনি বলেন তিনি আমাদের আহল বাইতে অন্তর্ভুক্ত হবেন আহুল বাই রসুল্লা বংশধর যারা যাদেরকে যাদের উপরে সদকা হারাম তাদের অন্তর্ভুক্ত হবেন ইউস্লা আল্লাহ তাকে এক রাত্রি শুদ্ধ করে এর আগে তিনি বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও এই রাত্রি দিয়ে আল্লাহবা তবুল করবেন আল্লাহ তিনি তো তাকে তফিক দিবেন এবং ভালো কাজের দিক নির্দেশনা দিবেন এবং তিনি দিকে চলবেন আগে এরকম থাকবেন না এই অবস্থা তিনি দুনিয়াতে আসবেন চতুর্থ একটি হাদিস আবুদির মন্দির তিনি আল মাহদি মিনি আল মাহাদি মাহাদি হবে আমাদের আমার পক্ষ থেকে অর্থাৎ আমার আমার বংশের মধ্যে থেকে আজিলাল আল আব আজাভা তার কপালের চুল কম চুল কম থাকবে অর্থাৎ কপাল খোলা থাকবে বড় থাকবে আকনাল নাকের মাঝখানে ভাঁজ থাকবে এবং নাকের আরনা গুলো বড় থাকবে নাকের দুই পাশের বড় থাকবে নাক উঁচু হবে ইয়াম ইয়ামলাউল আর তিনি পূর্ণ করে দিবেন জমিনকে ক্রিস্তান ওয়াদান ইনসাফ এবং ইনসাফ এবং কামানী জুলুম এবং অনাচারে ভর্তি হয়ে গেছে ইয়ামুকু সাবড়া তিনি সাবড়া সিন তিনি সাত বছর তিনি রাজত্ব করবেন হাদিস আবুদা উদ বারণ করেছেন আ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় পাঁচ নম্বর হাদিস তিনি বলেন ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল মাহদি মিন আত্রাতি মিন ওয়ালিদ ফাতেমা মাহদি হচ্ছ আমার বংশ থেকে আসবে এবং আমার আমার সন্তান ফাতেমার সন্তানদের মধ্যে থেকে হবে ষষ্ঠ আরেকটি হাদিস তিনি ঈশাআসালামকে বলবেন তাল সল্লি বিনা আসো এবং আসুন আসুন আমাদের নিয়ে সলাতা দায়ী করুন ফয়াকুল উহ তখন মাহাদি ঈসা মারিয়াম বলবেন মাহাদিকে না আমি এটা করবো না ইন্না বারাদ আমির বারাদিন তোমাদের একে অপর আমির আল্লাহ কে সমী করবো যাতে করে হতে পারি এটা হচ্ছে এ হাদিসের একটি অর্থ সাত নম্বর যে এহাদিস আমরা উল্লেখ সেখানে আসে আবুসেল বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহাম বলেছেন মিননা আল্লাহ আমাদের মধ্যে থেকে এমন লোক থাকবে যার পিছনে ইসা মারিয়াম সালাত দায়ী করবে অর্থাৎ ইসাইম মারিয়াম সালাত দায়ী করবে যার পিছনে তিনি হবেন মাহাদি এবং তিনি মানুষকে সঠিক পথের দিশা দেখাবেন এবং ঈসা আলাহ ইসলাম তার পিছনে সালাত দায়ী করে তাকে এই উন্মতের অন্তর্ভুক্ত হবেন এবং তিনি মানুষকে সোল্লা সাল্লা ইসলামের এই দিনকে তিনি তিনি সমান করবেন যথেষ্ট যথেষ্ট রূপে সম্মান করবেন অষ্টম যে হাদিসটি এসেছে তা হচ্ছে আব্দুল্লাহামা হাত আরবীয় যাবে না আরবের মালিক হবে এক আমার বংশের লোক আর আমার বংশের থেকে এক লোক আরবের মালিক হবে ইউ তোহুসমি হবে একরূপ হবে তার নাম সাথে আমার নাম অফি ওয়া তিন অন্য বর্ণনা হচ্ছে ইউহাত আমার নামের সাথে তার নামের মিল থাকবে তার পিতার নামের সাথে আমার নামও মিল থাকবে হাদিসটি ইমাম আবুদাউদ বর্ণনা করেছেন এবং সেটা শেখুল আরবানী সহিব বলে ঘোষণা করেছেন সময় দর্শক আমরা দেখতে পাইলাম যে বেশ আটটি হাদিস আমরা উল্লেখ করেছি ইতিপূর্বে যেখানে মাহাদির কথা আসছে অনুরূপভাবে এর বাইরেও কিছু হাদিস আছে যেগুলিকে মাহাদিকে সাব্যস্ত করছে বিভিন্ন শব্দে যেমন বলা হয়েছে কোথাও আমির বলা হয়েছে কোথাও তাকে নেতা বলা হয়েছে বিভিন্নভাবে তাকে বলা হয়েছে এক হাদিস মন্ত্রী তিনি বলেন রসল্লাম বলেছেন কাইফা আন তুম ইদালু মারিয়াম ইমামুকুম কি হবে তোমাদের অবস্থা যখন ইবনু মারিয়াম তোমাদের মধ্যে না হয়ে আসবে পক্ষ থেকে তিনি এসে না করবেন এটা হচ্ছে আগের হাদিসের ব্যাখ্যা দ্বিতীয় আছে জাবিন আবদুল্লাহুমা জাবিন আব্দুল্লাহ তিনি বলেন রসুল রসুল্লা আসমুল আমি রসুল একটি বিরাট গুসী থাকবে সব সময় যারা হকের উপরে হকের উপরে লড়াই চালিয়ে যাবে হকের পক্ষে কাজ করে যাবে ইলাই কেমন পর্যন্ত ক আলা তিনি আরো বলছেন ফৈয়াজ ইসামারিহাম তখন ইসামারিয়াম আসবেন ফৈয়াকুল আমির হুম তাদের ইমাম বলবেন তা আলা সল্লিনা আসুন আপনি আমাদের আমাদের নিয়ে সলাতাদাই করুন ويقولوا لا تهنتني بلن لا نامي حجبرا فإرنا بعضكم على بعد ان امارا عطتني امامة نيتر عزيهو بننا يرفتني بل منجة تماظر اكيوه وفر روپنا الله تعالى تاكين امير نزوك تكوري ديسن تكرمت الله هذه الامة هذه الامة الله تعالى يموتك তিনি সম্মানিত করেছেন এর মাধ্যমে যার আলোচনা আমরা একটু আগেই করলাম তৃতীয় আরেকটি এহাদিস বর্ণিত হয়েছে আরেকটি হাদিস আসছে আঞ্জাব আব্দুল্লাহাম আকি খালিফত দুই হাতে যা আসে ততটুকু তিনি দান করবেন লাই ইয়ুদ্দু আদ যাকে সংখ্যায় গণে শেষ করা যাবে না এরকম দান তিনি মানুষকে করবেন ইমাম জারির বলেন যে আমি আবু বলেছিলাম যে এটা কেউ অরিমা আব্দুল্লাজ তিনি বলছেন না অর্থাৎ মানুষ যখন ভালো কিছু দেখত তখন মনে করত যে ইটা বুঝি রসুল্লাহ বংশধরা মাহাদি মরিবা আব্দুল আজিজকে কেউ কেউ মাহাদি ঘোষণা করেছিলেন কারণ তিনি একশো হিজরির সন্দিক্ষণে পরবর্তী হিজির মাঝখানে তিনি আসছিলেন এই জন্য ওনাকে ওনাকে মাহাদি বলে ঘোষণা করছেন কিন্তু মাহাদি নয় মূল মাহাদি উনি নন তিনি এক ধরনের মাহাদি নিঃসন্দেহে মরিমা আব্দুল আজিজ তিনি সঠিক পথের দিশা উম্মতকে দিয়েছেন যতটুকু পেরেছেন তার কাছে যে সমস্ত একমত তার ছিল সেগুলোর মাধ্যমে তিনি সঠিক পথের দিশা দিয়েছেন এখানে এহাদিস কয়েকটা জিনিস আমরা এক নম্বর হচ্ছে যে ইসা যখন যখন তিনি দুনিয়াতে আসবেন তখন তিনি দ্বিতীয় যে জিনিসটি দেখা যায় সেটি হচ্ছে যে তাদের ইমাম তাদের ইমাম সলা আদায়কারী হবেন এটা বোঝা যাচ্ছে বর্তমান অবস্থা বিভিন্ন যারা মুসল বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সলাত আদায় করেন এরকম নয় বরং তিনি সলাধ শুধু আদায়কারী নয় বরং করবেন বড় ইমামতি পুরোটাই করবেন এই জন্য ইসা ইসলামকে নাম যে তিনি যেন ইমাম হন কিন্তু তিনি ইমাম না হয়ে এবং তাকে ইমামতি করতে বলেন যেমনটি হাদিস বলবেন যেমনটি হাদিস এসেছে এ হাদিসের শব্দের কোথাও মাহাদি বলা হয়নি কিন্তু অন্যান্য হাদিস থেকে বোঝা যাচ্ছে তিনি হচ্ছেন মাহাদি অনুরূপভাবে আরেকটি হাদিস তৃতীয় হার্সিমা তার মোসনাদ উল্লেখ করেন আমির মাহাদী ঈসা ইসলাম ইসামুল মারিয়াম যখন নাজির হবে তখন তাদের আমির মাহাদি এই কথাটি বলবেন সেখানে মাহাদির শব্দটি সুস্লেখ আছে যে সহিম মুসলিমের যে বর্ণায় মাহাদি আসেনা সেটাই তিনি হচ্ছেন মাহাদী সিদ্দিক হাসান তার এজার নামক মাহাদি সংক্রান্ত অনেক হাদিস নিয়ে এসেছেন যা দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে মাহাদির হাদিসগুলো শুদ্ধ এবং সেগুলি অবশ্যই গ্রহণ করার মতো দর্শক আমরা আমরা মাহাদির সম্পর্কে আলোচনা বিস্তারিত করার কারণ হচ্ছে মাহাদির সম্পর্কে বিভ্রান্তি প্রচুর হয়েছে তাছাড়া আরেকটা আমার বিভ্রান্তি হচ্ছে যখন মানুষ দেখল যে শিয়ারা দাবি করছে যখন মানুষ করছে অস্বীকার করে পড়ছে বরং অস্বীকার করা যে গুণার কাজ এটা আসলে আমাদের জানতে হবে এই জন্য যে মাহাদি সংক্রান্ত হাদিসগুলো আসলে মতামাতের মতামাতের হচ্ছে সন্দেহ করার কোন সুযোগ নাই ইমাম আবুল হাসান আল্লা বলেন এবং রসুল থেকে ইমাম মাহাদির বর্ণনায় অনেক হাদিস আসছে এবং এটাও আসছে আহলে বাইতি তিনি তার আহ অন্তর্ভুক্ত হবেন আহাই থেকে হবেন অর্থাৎ পরিবারভুক্ত লোকদের সন্তানদের মধ্যে হবেন ও আন্নাহু ইয়ামাকুমাকু সাবাসিন তিনি আট সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন ওয়ান তিনি জমিনকে পরিপূর্ণ করে দেবেন ইনসাফ এবং আদল দ্বারা এবং ঈসা আলা হবেন এবং তিনি ঈসা ঈসা আল্লাহাম ইমা মাহাদিকে সাহায্য করবেন যাতে করে তার জালকে হত্যা করতে পারেন এবং ওয়ান ইউম মহাদা এটাও সাব্যস্ত হাদিদারা তিনি উম্মতের ইমামতি করবেন ঐস আল্লী ঈসা খালফাহ মাহাদি ইমাহতি করবেন ঈসা তার পিছনে করবেন। এ হচ্ছে ইমাম ইমাম আবুল হাসানের ভাষ্য এরপর আমরা দ্বিতীয় আরেকটি ভাষ্য নিব যেটা আমাদের ইমাম মোহাম্মদি তিনি ফি ইসাফি আশরাত ইসাহ কিতা বলছেন যে কিয়ামতের আগে বড় বড় জিনিসগুলো বড় বড় আলামতগুলো সংগঠিত হবে যার পিছনে কিয়ামত আসবে তারপর তিনি মাল মাহাদি তম প্রথম হচ্ছে আলমাহাদি প্রথম আলামত এবং তারপর তিনি এই হাদিসগুলো উল্লেখ করেন যে হাদিসগুলো তিনি আরো বলেছেন দুটি হবে পৃথিবীর শেষ প্রান্তে এবং তিনি রস উহসান বংশধর থেকে ফাতে হবেন এটা এই হাদিসগুলো সবগুলি তবাতের মায়নবী বলা এটাকে তবাতুর মায়নবী অর্থাৎ অর্থের দিক থেকে যে পুরোপুরি সত্য সেটা সাব্যস্ত হয়েছে এগুলি অস্বীকার করার কোন জো নেই অনুরপাধ্যে বিভিন্ন যেগুলো তাওয়াতুরান তাের সত্য বলে অর্থাৎ তাওয়াতুরের কারণে অনবরতিন তাতে কোনো চিন্তা নেই এরকম আসছে এই জন্য সেটাকে তাওয়াতুর মানবই বলা হয় সাদে আলামা ইসলাদিস आल सुन्नतुल जम आल मध्य व्यापक प्रसार लाभ करके आकी हिसाब से ग्रहण से हादीस विश्वास करी आल्ला महदिर नामक पाठविटे তারপর আমাদের ইমাম ইমাম সাফারিনী রাহেমাহুল্লাহ তিনি অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন মাহাদির মাহাদির বের হওয়ার বিষয়ে এবং তিনি তার কী অবস্থা হবে সেটা সম্পর্কে এবং সাহাবাদের এমনকি সাহাবাদের নামও উল্লেখ করেছেন যারা এই জাতীয় হাদিসগুলো বর্ণনা করেছেন তারপর তিনি একটি কথা বলেছেন আর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে ওয়াকাদ রুবি আম্মানু ক্যামিনা সাহাব ওমান দুমিনা সাহাবাদ আনহুম जो समस्त सब्लेख सहकता उल्लेख तक विभिन्न वर्णा आससे विस्ट अकाट्य प्रमाण कर महादीवी फिर इमान रखाजी आलोचना চতুর্থ যে জিনিসটি সেটা হচ্ছে যে শকান রহমতুল্লাহ আলী বলেছেন যে মাহাদি সংক্রান্ত হাদিসগুলি মতো পর্যায়ে পৌঁছে গেছে যার বর্ণাকারী পঞ্চাশের ঊর্ধ্বে যেখানে হাদিস আছে দুর্বল হাদিস আছে এবং এমন দুর্বল যে দুর্বল গ্রহণ মতো দুর্বল হাদিস রয়েছে সুতরাং সেগুলি অবশ্যই মতো এ ব্যাপারে কোন সন্দেহ থাকতে পারে না বরং বিভিন্নভাবে যেভাবে হোক সেটা সহি সহি বর্ণনায় পৌঁছে গেছে এ ব্যাপারে ভিন্ন কোন দলিল প্রমাণ না পাওয়া গেলে সেগুলোর পরিমাণ আনতে হবে দর্শক আমরা পরবর্তী পর্যায়ে এ বিষয়ে আর একটু আলোচনা করবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আলহামদুলিল্লাহ আলমিনামালাইকুম রহমতুল্লাহ আবরকাত